सम्प्रचार सकाल साढ़े नशे बीस टी बांगला है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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী ইসলামী অর্থনীতির পর্যায়ে সুদের ওপরে আলোচনা আমাদের দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ এবং তার রাসুল সুদকে হারাম ঘোষণা করেছেন সুদ খোর সুদ দাতা সকলকেই অভিশাপ দিয়েছেন বা অভিশপ্ত করেছেন দ্বিতীয় পর্যায়ে এই আলোচনাতে আমরা দেখব রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যে আরও হাদিস বলে গেছেন সুদ খেলে কত বড় পাপ হয় সে কথা বলেছেন তার মধ্যে একটা হাদিস হলো তার স্বপ্নের হাদিস তিনি একবার স্বপ্নে দেখলেন যে দুইজন ফেরেস্তা তাকে সঙ্গে করে নিয়ে বিভিন্ন জায়গায় গেলেন এবং জাহান্নাম দর্শন করালেন চলতে চলতে এক জায়গায় দেখছেন যে একটা নদীতে जान से रक्तर नदी से नदीते एक लोक हाबुडुबू खाच्चे से चाटे तिरे एसे निजे के बाचा जख ही काचाची आस फरिस्ता पाथर नहीं तार मुखे भरे दीचे आर से फिर जा फिर जा भावे आजब जो हम তো রাসুল উল্লা সাল্লা জিজ্ঞেস করলেন যে এই লোকটাই অবস্থা কি ব্যাপার এর কি হয়েছে সে হচ্ছে সুদখর দুনিয়ার বুকে সুদ খেত সবচেয়ে খেতে বেশি মজা কি জানেন সবচেয়ে খেতে মজা গরিবের রক্ত দুনিয়ার বুকে শোষণ করেছে যদি আপনি বলেন যে না আমি গরিবের কাছ থেকে সুদ খাইনি বড় লোকদের কাছ থেকে সুদ খেয়েছি বড়ো বড়ো কোম্পানির কাছ থেকে সুদ নিয়েছি ব্যাংকের মাধ্যমে সুদ নিয়েছি গরিবদের খাইনি কিন্তু সত্যিই কি আপনি গরিবদের কাছ থেকে সুদ খাননি সরাসরি যদিও না খায় এক পর্যায়ে গিয়ে ওই সুদ গরিবদের ওই রক্ত কোম্পানির মাঝে আসে ব্যাংকের মাঝে আসে আর সেখান থেকে আপনি খান গরিবদের কাছ থেকে সরাসরি খাওয়া অথবা আপনার ইনডাইরেক্টভাবে খাওয়া তাদের কাছ থেকে যে কোনো প্রকারে আসছে রক্ত আপনার আসছে এই রক্ত দুনিয়ার বুকে শোষণ করেছিলেন খেয়েছিলেন তার জন্য কেমতের দিনে আপনার এই ধরনের কি শাস্তি দেওয়া হবে ব্যবচার করা কত খারাপ জিনিস ব্যবিচার করা হালাল না হারাম হারাম ব্যাবিচার কাকে বলে বিবাহ ছাড়া দৈহিক সম্পর্ক কায়েম করা হচ্ছে ব্যবচার তাই না এই ব্যবচার হল কাবিরা গোনা ব্যবীচারের শাস্তি আছে অবিবাহিত হলে তাকে একশো চাবুক লাগাও আর জেলও আছে আর বিবাহিত হলে তাকে হত্যা করে দাও তাই না ইসলামের শাস্তি এটা ব্যবিচার খুবই খারাপ জিনিস এই ব্যবিচার যদি আপনি দূরের কোনো মহিলার সাথে করেন তাহলেও ওই পাপ এইবার যদি এই অবস্থা হয় তাহলে আপনার নিজের আত্মীয়ের কোনো মহিলার সঙ্গে ব্যবিচার করা কি হতে পারে তার থেকে বেশি পাপ তাই না আপনার বাড়ির ভিতরের যদি কোন মহিলার সঙ্গে আপনি ব্যবচার করেন তাহলে কি হতে পারে সেই মহিলা যে মহিলার সঙ্গে আপনি ব্যবচার করেছেন সে সঙ্গে আপনার বিবাহ জায়েজ বৈধ তাকে বলা হয় গায়ের মাহারাম তাই না সে হচ্ছে এগানা না। গম্ম। তার সঙ্গে যদি ব্যবচার করেন তার থেকেও বেশি পাপ আর যদি সেই নারী অগম্য হয় মাহারাম হয় তার সঙ্গে আপনার বিবাহ হারাম হয় তাহলে তার থেকেও বেশি পাপ আবার সেই মহিলা যদি আরও নিকটের হয় আরও নিকটের হয় যেমন আপনার খালা হয় নিজের বোন হয় তাহলে বেশি পাপ না আরো বেশি পাপ এ তো পশুত্ব যে নিজের আত্মীয় চেনে না হারাম হালাল চেনে না এ আরো বেশি পশুত্ব কিন্তু যদি কোনো হতভাগা নিজের মায়ের সঙ্গে ব্যবচার করে তাহলে তার পাপ কত বড় নিশ্চয়ই যে নিজের মায়ের সঙ্গে ব্যবচার করে নিজের মেয়ের সঙ্গে তার থেকে তো কম কিন্তু নিজের মায়ের সঙ্গে যদি কেউ ব্যবচার করে সেই ব্যবচার হচ্ছে সব থেকে বড় ব্যবচার আর সব থেকে ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে ব্যবচার করা সুদ খাওয়া তাহলে সুদ খাওয়ার পাপ আপনি কল্পনা করুন যে সুদের বিভিন্ন প্রকারের গোনা আছে সত্তর দরজার গোনা আছে সত্তর পর্যায়ের গোনা আছে সব থেকে ছোট পর্যায়ে নিম্ন পর্যায়ের গোনা হলো এই যে নিজের মায়ের সঙ্গে ব্যবচার করবে আনা সিবিত তিনি বলছেন খাতা বানা রসুল ফাজাকারা আমরা রিবা আল্লাহ রসুল একবার খোদবা দিলেন সুদের ব্যাপার আলোচনা করতে শুরু করলেন ও আজ দাম সুদের ব্যাপার বিশাল বিশাল কঠিন তিনি বর্ণনা করলেন করার থেকেও বেশিম আর তার থেকেও বড় সুদ হলো কোন মুসলিম ভাইয়ের সম্ভ্রম লোটা ওটা আমাদের বিষয় ভূত না মোট কথা সুদ যদি কেউ খায় সুদ খাওয়ার পাপ কত বিশাল কত বড় একবার কল্পনা কল্পনা কল্পনা দিয়েছেন। একবার করে নাও। মায়ের সঙ্গে ব্যবচার করা সুদ খাওয়ার ছোট গো আর এক দৃহাম পরিমাণ সুদ খাওয়া কতবার ছত্রিশ বার ব্যাবিচার করার থেকেও বেশি বড় আল্লাহ এই কথা শুনে কি কোনো মুসলমান সুদ খেতে পারে এই কথা শোনার পর কোনো মুসলমান কি সুদ খাওয়ার জন্য অগ্রসর হতে পারে কখনোই না মুসলমান সুদ খেতে পারে না তার কোন সুদই কারবার থাকতে পারে না সুদ যে হারাম করা হয়েছে সুদ হারাম করার বিভিন্ন যুক্তি যৌক্তিকতা আছে তার মধ্যে একটা যুক্তি হলো যে সুদ যদি না থাকে তাহলে মানুষের মাঝে জুলুম থাকবে না সুদ না থাকলে জুলুম থাকবে না সুদ থাকলে জুলুম থাকবে सूद मानुष के जुलूम करते अत्याचार करते उदबुद्ध कर कारण मुसलिम समाज मुसलिम भाई भाई तरापर प्रति की सहयोगी परस्पर सहयोगी कर मुस्लिम हम्डिंगर मत जार एक इंट और एकट के परस्पर धरे थके मुसलिम हे एक देहर मत जैक् व्यथा हम अन्न जैगा अनुभव कर এবং তার জন্যে রাত্রি জাগরণ করতে হলে আপনার পাটাই শুধু জাগে না সারা দেহটাই জাগে তাই না মুসলিম উম্মা এই রকম যেখানে পরস্পর সহযোগিতা করতে বলা হয়েছে আর সেখানে সাহায্যের জন্য যখন আপনার কাছে ঋণ চাইল আপনি বললেন সুদ লাগবে এটা জুলুম না এই জুলুম সুদ মানুষকে জুলুম করতে উদ্বুদ্ধ করে নম্বর দুই সুদ বেকারত্ব আনে সুদ মানুষকে কর্মবিমুখ করে শ্রম বিমুখ করে কাজ করতে বিরত রাখে পরিশ্রম করতে বিরত রাখে বসে বসে খাবো কেন বসে বসে খাবেন বাস কি টাকা আছে ডিপোজিট করে দাও আপসে আপ আপনার লাভ আসতে থাকবে যাকে লভ্যাংশ বলছে ইন্টারেস্ট বলছে যারা লভ্যাংশ বলছে সুদ বলছে না ওটা নাম চেঞ্জ করে খাচ্ছে মাসের মাস বা বছরের যে লভ্যাংশ আসবে আপনি আরামসে বসে খাবেন আপনাকে কাজ করতে হবে না আপনাকে শ্রম লাগাতে হবে না খুব আরাম যাতে করে এই জিনিস না হয় বেকারত্ব সমাজের মাঝে প্রতিষ্ঠা লাভ না করে স্থান লাভ না করে তার জন্যে আল্লাহর পক্ষ থেকে সুদকে হারাম করা হয়েছে যাতে মুসলমানদের মাঝে আপোষে জুলুম না হয় আর মুসলমানদের মাঝে বেকার যুবক বেকার ছেলে বেকারত্ব ইসলাম পছন্দ করে না সবসময় তার ধন মাল যেন ব্যবসায় থাকে কিংবা মেহনতের মাঝে থাকে কোন কাজের মাধ্যমে থাকে কোন শিল্পের মাধ্যমে থাকে এবং হালাল পথে থাকে তাতে হালাল উপায় অর্থের বৃদ্ধি হয় কিন্তু সুদের সাহায্য নিলে সুদ যদি গ্রহণ করা হয় সুদের মাধ্যমে মানুষ এক অপরের প্রতি জুলুম করবে অন্যায় করবে আর একদিকে বেকারত্ব বাড়বে এটা কিন্তু ইসলাম চায় না এবার আপনাদেরকে সুদের একটা মোটামুটি ধারণা দিই যে সুদ কাকে বলে কিভাবে সুদ হবে সুদ হচ্ছে একই শ্রেণীভুক্ত জিনিস যে জিনিস অবশ্য আমাদের মাঝে বিভিন্ন একতলাপ আছে যে জিনিস ওজন করা হয় মাপা হয় সেই একই শ্রেণীভুক্ত জিনিস যেখানে হাদিসে উল্লেখ আছে সেই শ্রেণীভুক্ত জিনিস একই জিনিসের বিনিময়ে কালে লেনদেন করা কালে বেশি নেওয়া হাতে হাতে অথবা ধারে যেমন সোনার বিনিময়ে সোনা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ আমি আপনাকে স্বর্ণ দেবো আপনি আমাকে স্বর্ণ দেবেন হাতে হাতে লেনদেন চলবে ওজন সমান সমান হতে হবে ঠিক না ওজন সমান সমান হতে হবে যদি ওজন কম বেশি হয় তাহলে কি হয়ে যাবে সুদ হবে এখন আমার কাছে নতুন সোনা আছে নতুন স্বর্ণ আছে আপনার কাছে পুরনো স্বর্ণ আছে আপনি চাইছেন যে আমি নতুন মডেলের স্বর্ণ আপনার কাছ থেকে নেব আমার দশ গ্রাম আপনারও দশ গ্রাম তাইতো তো আমার নতুন সোনার যে দাম পুরোনো সোনার কি সেই দাম হবে হতে পারে না যদি তা না হয় তাহলে পরে এই যে পার্থক্যটা হবে এই পার্থক্যের জন্য নিশ্চয়ই আপনার পুরনো স্বর্ণ বেশি লাগবে আর ওজনে যখন বেশি লাগবে তখন সেটা সুদ হয়ে যাবে কিন্তু পুরনো স্বর্ণের দাম কম নতুন স্বর্ণের দাম বেশি সেই ক্ষেত্রে নিশ্চয়ই যার নতুন স্বর্ণ আছে সে একই দরে একই ওজনে বিনিময় করতে পারবে না সেই ক্ষেত্রে যদি একই ওজনের না হয় তো সুদ হবে মনে করুন নতুন স্বর্ণ 8 গ্রাম দেবো আমি 10 গ্রাম পুরনো স্বর্ণ নেবো এটাই হচ্ছে সুদ কিন্তু সুদ থেকে বাঁচার ব্যবস্থাটা কি হবে তাহলে আপনি পুরনো স্বর্ণটা বিক্রি করে ফেলুন হয় আমার কাছে না হয় অন্যের কাছে বিক্রি করার পর আপনি টাকা নেন টাকা নিয়ে তারপর আমার কাছ থেকে আপনি নতুন স্বর্ণ ক্রয় করুন দাম কিন্তু একই খালি পার্থক্য হলো কি যে একই জিনিসের বিনিময়কালে যে জিনিসটা হচ্ছিলো কম বেশি সেটা হলো সুদ কিন্তু তার মূল্য যদি কম বেশি হয় তাতে কিন্তু সুদ হবে না বুঝতে পারলেন এই হচ্ছে সূক্ষ্ম বিষয় সুতরাং একই জিনিসের বিনিময়কালে বেশি নেওয়া হচ্ছে সুদ আর ধারে নিলে পরে সেটা নাসিয়াও হয়ে যায় ধার দিলে পরে আপনি যদি বেশি নেন সেটা সুদ সাথে সাথে নিলেও সুদ আর দেরিতে নিলেও সুদ এই হলো মোটামুটি সুদ সম্পর্কে ধারণা सूधर टाक जे टा मानुषाए अर्जन करेह हराम आपनर जुदे संगे जड़ित बैंक हक कि सरकार चाकरी पेंशने हक जा जो परिमाण सूद आई परिमाण अपन हराम वेतन थे जा काटा जाए बा हिसाब कर बाकी टिका अपना खावा चलो ना आसल अर्थ थ बेस देवादी उभय आरोपित शर्जी ना অথবা তাদের মাঝে এমন লেনদেন প্রচলিত না থাকে তাহলে পরিশোধ করার সময় ঋণ গহিতার স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে যদি বেশি দেয় তাহলে সেটাকে সুদ যেমন আপনার কাছে আমি দশ হাজার টাকা ঋণ নিয়েছি আপনার মনে এ নিয়ত নেই যে হুজুর আমাকে দশ হাজার থেকে বেশি দেবেন আর আমারও এ নিয়ত নেই যে আমি দশ হাজার থেকে পরিশোধকালে বেশি দেবো কিন্তু যখন আমি শোধ করতে গেলাম দশ হাজার টাকা দিলাম সেই সঙ্গে আমি পাঁচশো টাকা আপনাকে বেশি দিলাম খুশি হয় আপনার নেওয়া যায় আমার দেওয়া যায়জ এটা যায়জ স্বতঃস্ফূর্তভাবে পূর্ব শর্ত ছাড়াই যদি পরিশোধকালে কিছু বেশি দেওয়া হয় খুশি করে নিজের তরফ থেকে বেশি দেওয়া হয় আপনার মনে লোভ ছিল না শর্ত ছিলই না আপনার মনে লোভও ছিল না আর আমারও ইচ্ছা ছিল না কিন্তু আমি দেখলাম আমার সময়ে উপকার করেছেন তখন পাঁচশো টাকা বেশি আমি তাকে দিলাম কিংবা কোনো একটা জিনিস দিলাম তাহলে সেটা খাওয়া সেটা নেওয়া কিন্তু সুদ হবে না প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে আসছি সাথে থাকুন কাছে থাকুন ইনশাআল্লাহ যারা এক আল্লাহর ইবাদত করে কোরআন এ মাহাদিসের ওপর আমল করে আল্লাহ পাকবুল আলামিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান शेख मतियले पुन समारोटा दि मूल्यबोध विश्वास जीवन जापन शुक्रवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटदेश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 সকল সৃষ্টি জগতের মালিক যা মজবুত করে দেবে ইমান ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় প্রিয় দর্শক মন্ডলী আমরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে সুদের একটা ধারণা কিভাবে সুদ হয় আপনার কাছে পুরনো স্বর্ণ আছে আমার কাছ থেকে নতুন স্বর্ণ নেবেন যদি সমান সমান ওজন হয় তাহলে সুদ হবে না আর কম বেশি হলেই সুদ হবে কিন্তু পুরনো স্বর্ণের দাম কম নতুন স্বর্ণের দাম বেশি সেই ক্ষেত্রে নিশ্চয়ই যার নতুন স্বর্ণ আছে সে একই দরে একই ওজনে বিনিময় করতে পারবে না সেই ক্ষেত্রে যদি একই ওজনের না হয় তো সুদ হবে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 मानुष्द उपाय अर्जन करेह हराम आज सु संगे जड़ित बैंक हम कि सरकार चाकरी पेंशन हम जो सूद आईनर हराम वेतन जाए बद दिए आपके हिसाब कर बाकी टाटा खावा चलो ना आसल अर्थ थे बसि देवा उभयित शर्तानुज ना अथवा तरह मजे एम लेंदेन प्रचलित ना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 তাহলে সেটা খাওয়া সেটা নেওয়া কিন্তু সুদ হবে না হাল জাজাউল এহসানী ই আলহসান উপকারের বিনিময়ে উপকার করতে হয় কিন্তু শর্ত ভিত্তিক হলেই সেটা সুদ হয়ে যায় আপনারা জানেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মানসানা আইলাই খুব মারু ফানফা কাফি ও যদি তোমাদের উপকার করে তো তার বিনিময় দাও দানের বিনিময়ে প্রতিদান দাও উপকারের বিনিময়ে প্রত্যুপকার করো এটা হচ্ছে ইসলামী একটা শিষ্টাচার ইসলামী ভদ্রতা ইসলামী আখলাত আচরণ খুব সুন্দর সিস্টেম নিজে থেকে যদি কেউ অনুপ্রাণিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ঋণদাতাকে ঋণ পরিশোধ করার সময়ে বেশি দেওয়া হয় সেটা কিন্তু সুদের পর্যায়ভুক্ত না আবু রাফে বলেন একদা আল্লাহ রসুল সাল্লাহাম এক ব্যক্তির নিকট থেকে একটি উটের বাচ্চা ধার নিয়েছিলেন অতঃপর তার নিকট যখন সদকার উঠ এলো তখন তিনি ওই লোকটির উটের বাচ্চা পরিশোধ করতে আমাকে আদেশ করলেন এটা আবুরাফে বলছেন আমি বললাম উটগুলোর মধ্যে সবগুলোই বড় বড় উট রয়েছে উটের কোনো বাচ্চা ওদের মধ্যে নেই মানে যেমন নিয়েছিলাম তেমন নেই তখন নবী করিম সাল্লা বললেন আহ ফাইন না খাই আহসান বাচ্চার বিনিময়ে বড় উঠই দিয়ে দাও কারণ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ঋণ পরিশোধে উত্তম ঋণ নিয়েছিল ঋণ পরিষদ করার সময় যদি উত্তম ব্যক্তি হও তুমি হবে উত্তম ব্যক্তি জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আমার নিকট কিছু ঋণ নিয়েছিলেন তিনি তা পরিষদকালে আমাকে বেশি দান করেছিলেন তাহলে বোঝা গেল যে এই রকম করা যায়জ তবে এটা কি হবে নিজের পক্ষ থেকে সতস্ফূর্ত পাবে বানী ইসরায়েলের লম্বা হাদিস আপনারা শুনেছেন সেই হাদিসেও আছে যে একজন পরিশ্রমী ব্যক্তি শ্রমিক ব্যক্তি তার পারিশ্রমিক ছেড়ে চলে গেছিল তাই না তারপরে সেই পারিশ্রমিকটা বাড়িয়ে সে অনেকবার বৃদ্ধি করেছিল বৃদ্ধি করার পর যখন সে এসেছিল তাকে সব ফেরত দিয়েছিল তাই না এটা স্বেচ্ছাকৃতভাবে যদি যা তার পাওনার হক তার থেকে বেশি দেয় তাহলে না দেনেওয়ালার কোনো দোষ হবে আর না লেনেওয়ালার দোষ হবে প্রিয় দর্শক মন্ডলী আমাদের সময় শেষ হয়ে এসেছে অতএব পরিশেষে যদি আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন বন্ধ কি ব্যবহার করা যায় আর বন্ধ কি ব্যবহার শুধু এই জন্য করা হয় বন্ধকিটা আপনি নেবেন তার উদ্দেশ্য হলো যদি সেই ব্যক্তি ঋণ পরিশোধ না করতে পারে তাহলে সেই বন্ধকি বিক্রি করে আপনার ঋণটা আপনি এই গ্যারান্টির জন্য বন্ধকি নেওয়া হয় অন্য কোনো উদ্দেশ্যে না আপনি বন্ধকি নিলেন সেই বন্ধকি ব্যবহার করতে পারেন না আমার কাছে টাকা নেই আমার কিছু টাকা দেন বোলা তুমি শোধ করতে পারবে কিনা ঠিক আছে আমার ঘড়িটা বন্ধক রাখুন ঘড়িটা আমি আপনাকে দিলাম বন্ধকি আপনি সেই ঘড়িটা হাতে দিয়ে ঘুরে বেড়াবেন না এটা আমানত আপনার কাছে আমানত থাকলো আপনি জমা রাখবেন যেভাবে নিয়েছেন ওইভাবে জমা থাকবে দেশে যে প্রচলিত আছে অবশ্য যে ঋণ নেয় তারও একটা স্বার্থ আছে যে এই জমি আর আমি ফেরত পাবো না বিক্রি করে দিলে দেখেন এখানেও স্বেচ্ছাকৃত সুদের উপরে ঋণ নেওয়া হচ্ছে এই জমি ফেরত পাবো না অতএবন্ধক থাকলে আমি যে কোনো সময়ে টাকা হলে আমি ফেরত নিতে পারবো আর যে নিচ্ছে সেও স্বার্থে নিচ্ছে যে আমি টাকার বিনিময়ে আমি যদি ও ছাড়াতে না পারবে তদ্দিন আমি হ্যাঁ হ্যাঁ ঘরের পাশে মরাই গুটি গুটি সরাই খুব খেতে থাকবো চাষ করবো আর খাব মালিক নয় জমি তুমি কোন শর্তে খাবে পুরো মালিক হয়ে যায় তাই না অথচ জমির মালিক হচ্ছে যে ঋণ নিয়েছে সে ঋণ গ্রহীতা এই ক্ষেত্রে ওলামারা বলছেন যে প্রত্যেক সেই ঋণ যে ঋণে কোন লাভ আনোয়ন করে পার্থিব্য লাভ আনয়ন করে সেটাই হচ্ছে সুদ অথবা জমি চাষ করে যদি আপনি খেয়ে যান তো আপনি সুদ খাবেন এই যারা পদ্ধতি ভাই পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন এই জমি আপনার কাছে বন্ধক থাকলো পাঁচ বছর হয়ে গেলে আপনার টাকা শোধ হয়ে যাবে প্রত্যেক বছর পাঁচ হাজার টাকা করে কাটা যাবে এরকম সিস্টেম করতে পারেন কিন্তু আপনি টাকা দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা আপনি জমি বন্ধক রেখেছেন যতদিন না দিতে পারবে আপনি খেতেই থাকবেন খেতেই থাকবেন চাষ করে এটা ইসলাম সমর্থন করেন এতে জুলুম আছে তাই না অথবা বুঝতেই পারছেন এটা হচ্ছে এক প্রকার জুলুম বন্ধ কি আপনি রাখতে পারেন সেটা ব্যবহার করা আপনার জন্য যায়জ না এখন যদি কেউ আপনার কাছে গাই বন্ধক দেয় বল ভাই আমার কাছে তো অন্য কিছু নেই তো গায়েটা আছে দুধ দেয় তুমি রাখো আমার কিছু টাকা দাও যে গায়েটা বন্ধক রেখেছেন গায়ে দুধ খেতে পারেন না পারেন না পারেন কেন বলুন তো হ্যাঁ গায়েটা তোর আপনি এমনি রাখবেন না সেটাকে তোর আমানত ভরে বাক্সে ভরে রাখা হবে না তাকে চড়াতে হবে খেতে দিতে হবে তাই না যত্ন নিতে হবে এই যে আপনি মেহনতটা করছেন তার জন্য আপনি তার দুধটা খেতে পারবেন তার জন্য আপনি তার দুধটা খেতে পারবেন কিন্তু আপনি গায়ের মালিক হয়ে যাবেন না সেই জন্যেই বন্ধুকি নেওয়া মানে এ নয় যে আমি মালিক হয়ে গেলাম অধিকাংশ মানুষের মধ্যে লোভ থাকে কোন স্বর্ণ অলঙ্কার কোনো পিতলের জিনিস বন্ধক নিয়ে ভাবছি এটা ছাড়াতে পারবে না আর ছাড়াতে না পারলে সে আবার এমনি মালিক হয়ে যায় এমনও অবস্থা হয় যে সেই বন্ধকি বিক্রি করে ঋণ গ্রহিতা যে সঠিক দামটা পাবে তাও পায় না এতেও কিন্তু জুলুম হয় আল্লাহ তালা আমাদেরকে তো দেন দর্শক মন্ডলী সময় শেষ হয়ে গেছে আবার আগামীতে আপনাদের সঙ্গ পাবো আমাদের প্রোগ্রামে আপনারা যোগদান করবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত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 peace tv महा, भिश्यर, महा भिश्यर।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 शाई अब्दुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी आज सन्द्या साढ़े पांच ट्रचार सकाल छंग सब जरूरी कथा एवं पूर्वे विद्दे अजान की तात्पर्य मुखर पवित्रतार्ध्यम आल्लाजिलतार ले आमोल, कल सन्द्या साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंगे पीस टी बांगल्